أعوذ بالله من بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله সালামর জবাবনি বলা আস খুব বোরিং লাগেননি কষ্ট লাগে আমরা পিছে থাকিও দরাই সব সচেতন থাকতেই কীতা কষ্ট করিয়েন আমরা আপনাদের দেরে কষ্ট দিচ্ছি শেষ পর্যন্ত আমরা কষ্ট করতে বাড়ি যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা কষ্ট করতে আজকে আছেন তো আলহামদুলিল্লাহ আমরা টিচার্স ওয়ার্কশপ আমরা অনগোয়িংর তলের আমরা তবিল আলোচনা হচ্ছি জাহাঙ্গীর আল্লামা তাই সাবেক প্রফেসর আসলা টাকা দক্ষিণ আলহামদুল্লাহ তার সুন্দর আলোচনা রাখছেন আপনারা তার কাছ থেকে তো অনেকদিন শিখছেন আশা করি ইনশাল্লাহ তাহলে আমরা বাচ্চাদের আমরা শিখতাম সাই আর হ্যাঁ তো এটা একটা তো আমরা না শিখলে শিখে নিতে নাই একটা স্লোগান আসলে একটা পত্রিকার যদি এটা ইস্তাম লোক মিলে একটা কথা কি বদলে যাও বদলে দাও আমরা যদি না বদলি তাহলে আমরা খেউরে বদলা সম্ভব সম্ভব নেই আছে খুব কড়া টি খুব মানাত্মক করা ছাত্র অজাত করা টিচার টিচার মানে কড়ার টাকার কারণে পুরা ভাগিয়া বালা। না বালা টিচার হইতে পারছেন বালা গার্জিয়ান হইতে পারছেন আমার ফ্রেন্ড আমার একটা ফ্রেন্ড আছে তারা হইলা লাগিয়া খুব কড়া টিচার বাড়িতে গেলে খুব বালা মানে ফুয়া আর বারে হইয়া সব এসব থেকে দুষ্টা দেয় যে কড়া আমরা মনে করি যে কড়া হইলেও সব তো না ইফরাদ এবং তাফরিদের মাঝে থাকতে হইব আপনি চরমপন্থী হইতে পারতেনা নরমপন্থী না আপনার মধ্যম থাকতে আপনি যে কোনো দেনা দরকার কোনো সময় খোলা হইতেই কোনো সময় নরম হইতেই কিন্তু সবসময় কোড়া তাহলে আপনি যখন হইবা আপনি তখন আপনার ওয়াইফ এর লগে মিসবিহেভ থাকবো আপনার বাচ্চাদের অনেক গার্জিয়ান টাকা আসতে তার এখন দিতাম না একটা মানে সামনে একটা জিনিস কথা এখন বোরিং মানে দরকার নাই আমার ফেমিলা অনেক আসেন জিগার করতে আদর করতেই তার খান্দা তানা করতে একটা বাচ্চা দৌড়াইসেন হেফারেন না এখন দিলা একটা কুদাম কুদাম মারালে করে আপনার ক্লাস ভরাইতে পারে দেখা যাই আপনি না আর টিচাররা কিতা করেন টিচাররা অভিভাবকরা অনেক বাচ্চার ভবিষ্যত নষ্ট করেন এটার এই সম্পর্কে আপনার কোন অভিজ্ঞতা আছে আপনি যখন একটা বাচ্চারা কইবা যে ফোড়া ফারেনা তার গার্জিয়ানটা তার সামনে কহিলা যে ফোড়া ফারেনা ক্লাসের সবাই কহিলা যাও তুমি দাঁড়াও ক্লাসের তার ব্রেঞ্চের উপরে উবা করলাম তুমি ফোড়া ফারসোনা আর কোন সময় ফোড়া ফারবোনি আপনারা যদি আজকে যদি আপনার আমনও আমরা আপনারা কই যে একজন একটা ডাকলাম একটা জিনিস ধরলাম যে আপনি তো না কিনা না তারপরে এই কিনা আর কোন সময় ফার সুযোগ আছে বিভিন্ন জায়গা শিশুদের জন্য হা বলুন বিভিন্ন সময় লেখা থাকে সরকারি বহু পয়সা খরচ করিয়া বাংলাদেশে বিভিন্ন জায়গা লেখছে সিলেট পৌরসভার বিভিন্ন জায়গায় শিশুদের জন্য হা বলুন এ মানে কি দা যে অলওয়েজ আপনি পজিটিভ থাকতা তুমি কেউ ফার্স না তুমি একটা করছো নাগাইয়া কর্তা আলহামদুল্লাহ তুমি ফার্স তুমি অনেকটা ফার্স আরেজ করতাম বুঝিয়ে দিতে পারছি আপনার বাচ্চারাই কিছু আপনি কি বাদ দিলাম আপনি তো আমি চাকরি করি বেসা করলে ঘুরাই লাম কিন্তু আপনার যখন ওই যে একটা সুরের গল্প আছে গরু এখন বেটার পয়সা এলাকা হয়ে গেছে পয়সা এলাকা এখন রাতকি উঠে উঠিয়া একটা থেকে নিয়া তারা করলে বাপ হইতে পারত না সব জায়গা প্রবলেম আপনাকে আমরা জানি অনেক মানুষ মাসলা মাসালের ক্ষেত্রে খুব কঠোর বউর ব্যবহারও করা বাচ্চার লগে ব্যবহার করা কারণ আপনি নিজের অটোমেটিক আইব অটোমেটিক আইব যে আপনি যদি গাড়ির দ্বারা কন্ট্রাক্টর দ্বারা দেখা থাকে ডাকে না করে কারণ বিহেভিয়র মাঝে আমরা নিজের সেল্ফরে কন্ট্রোল করবা লাগে চেষ্টা সাথে সাথে দোয়া করতেই রসদামের একটা দোয়া আছে যে আল্লাহিকা মিনমুন আল আহ্লা আহ দোয়া করতে আপনি নিজে খালি ইচ্ছা করলে দায়িত্ব পারত আপনার ইচ্ছার লগে আল্লাহর ইচ্ছাটার করতেইব করতেই কানেক্টর দিতেই আপনি ভালা মানুষ চাইতে না কারণ আল্লাহ লগে ইজ্জত দেওয়ালা আল্লাহ ইজ্জত করেনা আপনি আল্লাহ চাইতেই আল্লাহ আমি চেষ্টা করি আর তুমি আমরা জানি কিনা না খালি হইলে আর খালি চেষ্টা দিয়ে হইতো না দুইটার সমন্বয়ে সমান তো উপস্থিতি আমার মাঝে আরবাই আছেন কোয়ালিফাইড টিচার ইংল্যান্ডের মুফতি আবদুল আজিজ মোয়াদ্দ মা দাম্পাই অনুরোধ করি আর যে শুরু করবার জাকার